আয়সা রদিল্লাহত আল্লাহতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাসাল্লাম তার ঘরে সালাত আদায় করলেন তখন তিনি অসুস্থ ছিলেন তাই তিনি বসে বসে সালাত আদায় করছিলেন এবং একদল সাহাবি তার পেছনে দাঁড়িয়ে সালাত আদায় করতে লাগলেন তখন তিনি বসে পড়ার জন্য তাদের প্রতি ইঙ্গিত করলেন অতপর সালাদ শেষ করে তিনি বললেন ইমাম নির্ধারণ করা হয় তাকে অনুসরণ করার উদ্দেশ্যে কাজেই তিনি রুকু করলে তোমরা রুকু করবে এবং তিনি মাথা তুললে তোমরাও মাথা তুলবে